দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ পুন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ আশ্রফিলা মোহাম্মদিহিম সুপ্রিয় দর্শক শ্রোতা পিস টিভি বাংলায় এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান শেয়ার করছেন আপনাদের সবাইকে শুরুতেই স্বাগত জানাচ্ছি प्रिय दर्शक भाई बने अपना जान अत्यंत गुरुतवपूर्ण एक विषय नहीं आलोचना शुरू कर से विषय हम आदर्श मुस्लिम करणीय वर्जन्य एक आदर्श मुस्लिम व्यक्ति तर कि आन काजग्रे बर्जन करते दिक्क निर्देशना के सामने रेखे इतिम्य कि सामने आलोचना करी गतुते आदर्श मुस्लिम व्यक्ति आल्लाबुल आलम सम्पर्क है সে সম্পর্কের ক্ষেত্রে করণীয় বিষয়গুলো আমরা আলোচনা করেছি আদর্শ মুসলিম ব্যক্তির উপলব্ধির মধ্যে থাকবে এটি যে জাকাত হচ্ছে সম্পদের ক্ষেত্রে ফকির এবং মিসকিনদের আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে নির্ধারিত হক এবং সেটাই সে মনে করবে আসুন আমরা দ্বিতীয় পয়েন্টটি আলোচনা করি দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি জাকাত আদায় করতে কখনও অস্বীকৃতি জানাবে না এবং জাকাত আদায়ের ক্ষেত্রে কখনও গড়িমসি করবে না জাকাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে সে বিধানকে কখনো অস্বীকার করবে না বরং জাকাত সে হিসাব কষে তার সম্পর্কে জাকাত আদায় করবে তাই আমরা এই বিষয়টি রসুল্লা সাল্লামের হাদিসের আলোকে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই কারণ আদর্শ মুসলিম ব্যক্তি যখন জাকাত আদায় করতে কখনও অস্বীকার জানাবে না অস্বীকার করবে না জাকাত আদায় না করাকে বা জাকাত আদায় করাকে অস্বীকার করাকে আদর্শ মুসলিম ব্যক্তি কীভাবে উপলব্ধি করবে আমরা জানি আদর্শ মুসলিম ব্যক্তি যেমনিভাবে জাকাত আদায় করবে তেমনিভাবে যে জাকাত দিতে চাইবে না বা জাকাত দেবে না বা জাকাত দিতে অস্বীকৃতি জানাবে তার এই অপরাধকে হুত্যাযোগ্য জঘন্য অপরাধ হিসেবে মনে করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তাই রসুল উল্লাহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমরা হাদিসটি শুনি তারা আমাদের কাছে স্পষ্ট হবে এই হাদিসটি ইমাম আবু দাউদ্দ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে পনেরোশো আটান্ন নম্বর হাদিস আবু হুরার থেকে বর্ণিত তিনি বলেন লাম্মা তুফিয়া রসল উল্লাহ সাল্লা সাল্লাম আবু বকরিনুল্লাহ সাল্লা ইসলামের যখন ইন্তকাল হয়ে গেল রসরুল্লাহ সাল্লা ইসলামের তিরোধানের পর তারপরে যখন খেলাফত লাভ করলেন ওয়া ক্যাফেরাবিন ক্যাফেরা আরব আরবদের মধ্যে কিছু সংখ্যক লোক উফুরি করল তারা আবার মোরতাদ হয়ে গেল মানে যেটাকে বলা হয়েছে কে ওয়াকেত রেদা আদিস রেধা মানে মোরতাদ হওয়ার ঘটনা ঘটলো এবং কিছু সংখ্যক আরবদের কিছু কবিলা কিছু গোত্র কুফুরিতে আবার লিপ্ত হলো তারা ইসলাম থেকে বেরিয়ে গেল হয়ে গেল এমন অবস্থায় অবকরদ্দী আল্লাহ একটা সংকটাপন্ন অবস্থায় ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরীণ একটি সংকট আব্বর ফিল করলেন উপলব্ধি করলেন এমন কঠিন অবস্থা তৈরি হলো তব মধ্যে লোক অর্থাৎ আব্বর রদিয়তের কাছে ডাকাতিত স্বীকার করলো এখানে খুব সূক্ষ্মভাবে একটি বিষয় আপনাদের করতে চাই সেটি হচ্ছে তারা জাকাতকে অস্বীকার করে নেই তারা জাকাত আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে ফরজ নয় এই কথা বলেননি জাকাত আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে ফরজ নয় এইভাবে বলেন নাই এবং জাকাত অস্বীকার করেন নাই যে জাকাত আমাদের উপর ফরজ করা হয়নি এটা অস্বীকার করে নাই বরং তারা অস্বীকার করেছে এই জাকাত আবুকর দিয়াল্লাহ আলমের কাছে দিতে তারা অস্বীকার করেছে এবং এই অস্বীকার করার পক্ষে তাদের দলিল হচ্ছে কোরআনিকিমের সুরা থা একশো তিন নম্বর আয়াত তারা বলছে যে আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন নির্দেশ দিচ্ছেন সাদাকাতান। তাদের সম্পদ থেকে আপনি সাদা গ্রহণ করুন জাকাত গ্রহণ করুন তুতা তাদেরকে পবিত্র করবেন এবং তাদের সম্পদকে পবিত্র করবেন বিহা এই জাকাতের মাধ্যমে এরপরে ওয়াসাল্লি আলাইহিম এবং তাদের জন্য আপনি রহমতের দোয়া করবেন ওয়াসাল্লি আলাইহিম ইন না সালায় সাকানুল্লাহম আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি স্বরূপ সাকেন তাদের জন্য প্রশান্তির বিষয় প্রশান্তির কারণ এবং তারা বলছে যে এটি নির্দেশ দেওয়া হয়েছে রসুল উল্লাহ সুল্লাহ ইসলামকে আউ বকরকে নির্দেশ দেওয়া হয়নি এবং এ আয়তের মধ্যে আল্লাহ আব্বুল আলমিন স্পষ্ট করে দিচ্ছেন রসুল আল্লাহ সাল্লা ইসলাম জাকাত নেবেন তাদের জন্য দোয়া করবেন যে ওয়াসাল্লি আলাইহিম এবং তাদের উপর আপনি সাল তদায় করবেন তাদের উপর আপনি রহমতের দোয়া করবেন সুতরাং এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটি শুধু রাসুরের জন্য নির্দেশ তাই তারা বলছে যে এটি কেবল রাসুরের জন্য নির্দেশ বলে অবকরের অধিকার নেই অবকর আমাদের কাছে জাকাত তলব করতে পারে জাকাত চাইতে পারে যে আমরা আমকরের কাছে জাকাত দেবো তাই তারা অস্বীকার করলো জাকাত দিতে এমনি একটি অবস্থায় তারা জাকাত দিতে অস্বীকার করলো অবকর দিয়ে সিদ্ধান্ত উপনীত হলেন তাদের সাথে যুদ্ধ করার লড়াই করার সিদ্ধান্তে উপনীত হলেন তখন কাল অমর লেবি ব্যাক্ষের উমর দিয়াহ আবুকরকে বললেন কাইফেতু কাতির উন্নয় কিভাবে তুমি লোকদের সাথে যুদ্ধ করবে এই মানুষদের সাথে তুমি কিভাবে যুদ্ধ করবে কাইফেতু কাতিরকাতকাল রসুল্লাহ সাল্লা সাল্লাম অতস রসুল্লাহ সাল্লাহ ইতিপূর্বে একথা বলেছেন উমের যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে লড়াই করার জন্য স্বীকৃতি দেওয়া পর্যন্ত ঘোষণা দেওয়া পর্যন্ত অথচগুলো তো এর ঘোষণা দিয়েছে তারা তো কালিমাতুদৌহ যে ইা দিল সে আমার কাছ থেকে তার সম্পদ এবং তার আত্মার তার জীবন এবং সম্পদ দুইয়ের সেই নিরাপত্তা গ্রহণ করলো ইহাকিহি শুধুমাত্র ইসলামের যে হক রয়েছে সেই হক ছাড়া ইসলামের হকের ক্ষেত্রে যদি কোনো অন্যায় যায় তার জন্য তাকে সেটি আদায় করতে হবে ওয়া হেসাব হু আল আল্লাহি এবং তার হবে আল্লাহ রব্লুল্লা আলমিনের কাছে মানে বাকি হিসাবটুকু বাকি যে খুটিনাটি যে সমস্ত অপরাধ অন্যায় আছে সেগুলোর হিসাব আল্লাহ কাছে তার হবে তাহলে তুমি কীভাবে বলছো তাদের সাথে যুদ্ধ করবে ওমর রাজি আল্লাহ তালহু ও বকর রাজি দৃষ্টি আকর্ষণ করলেন যা তুমি কীভাবে এই ধারণা করছো বা এই উপনীত হচ্ছ যে তুমি এদের সাথে লড়াই করবে বা যুদ্ধ করবে ফকাল আবু বাকর তখন আবু করদ্দি আল্লাহ তাল বললেন অবু করদি আল্লাহ এই অবস্থান ছিল মূলত আল্লাহর বিধানের ক্ষেত্রে কঠিন অবস্থান এবং শক্তিশালী অবস্থান পরে আবু করদ্দিআভাবে আল্লাহর পসম করে বলছে অবশ্যই আমি তাদের সাথে লড়াই করবো মানফরিবসাত যে সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে আলাদা করেছে তার সাথে অবশ্যই আমরা যুদ্ধ করব যেহেতু আমরা দেখি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সলাত এবং জাকাতকে একসাথে উল্লেখ করেছেন ও আকিম উসলা ও আয়তুল সেখা আল্লাহ রাবুল আমিন এভাবেই কোরআনের মধ্যে জায়গায় জায়গায় উল্লেখ করেছেন সলাতের কথা উল্লেখ করেছেন এবং তারপরে জাকাতের কথা উল্লেখ করেছেন দুটাকে একেবারেই একসাথে উল্লেখ করেছেন সুতরাং আল্লাহর কসম করে বলছি যে মানফার রা কাবাইন সলাত ইবুল সেখা যে সলাাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে অবশ্যই আমি তাদের সাথে যুদ্ধ করব। সম্পদের হক একজন ব্যক্তির উপর তার শরীরের হকাত হচ্ছে তার সম্পদের হক তাই এ দুই মধ্যে পার্থক্য পড়লে অবশ্যই আমি যুদ্ধ করবো যদি তারা একটা ছাগলের রসি যেটি জাকাত হিসেবে রসল্লা সাল্লা সালামের কাছে তারা দিত আদায় করত যদি তাও দিতে তারা অস্বীকার করে তাও আমার কাছে দিতে না চায় অবশ্যই তাদের এই অস্বীকারের জন্য আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। এবং এ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জাকাত যদি কেউ আদায় করতে অস্বীকার করে বা জাকাত আদায়ের ক্ষেত্রে গড়িমসি করে তাহলে তার এই অপরাধটুকু জঘন্যতম অপরাধ শুধু জঘন্যতম অপরাধ নয় বরং এটি হচ্ছে যোগ্য একটি জঘন্য অপরাধ তাই রসল্লা সাল্লাহময় হাদিস থেকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জাকাতের এই বিষয়টি সিদ্ধান্তে উপনীত হবে জাকাত আদায়ের ক্ষেত্রে গড়িমুষি করা যাবে না বরং জাকাতের যে বিধান রয়েছে সেই বিধানকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে উপলব্ধি করে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে এটি আমার উপরে অবধারিত বিধান তাই এই বিধান যাতে আমি পালন করতে পারি সেভাবে উপলব্ধি করে জাকাত আদায় করবে এটাই একজন আদর্শ মুসলিম ব্যক্তির করণীয় এবং কাজ হবে তিন নম্বর হচ্ছে বান্দার হকের মতো হিসাব কষে আল্লাহর হক আদায় করবে কোন ধরনের প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেবে না এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন জাকাতের হিসাব কষবে তখন সেটাকে একেবারেই বান্দার হকের মতোই হিসাব কষবে ঠিক বান্দার হকের মতো জাকাতকে হিসাব কষবে আল্লাহর আবুল্লামীর হককে আদায় করবে সেই আদায়ের ক্ষেত্রে কোন অবস্থায় একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোন অবস্থাতেই সে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেবে না মিথ্যা আশ্রয় নেবে না যেহেতু সে জানে একটি আল্লাহর রব্বুল হক সুপ্রিয় দর্শক ভাইবোনেরা আমরা বান্দার হকের জন্য যেহেতু বান্দা তার হক তলব করবে চাইবে তাই বান্দার ওই ভয়ে ওই আশঙ্কায় বান্দা আমার উপর আক্রমণ করতে পারে বান্দা আমার বিরুদ্ধে কেস করতে পারে বান্দা আমার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিতে পারে এই ভয়ে আমরা বান্দার হকের ব্যাপারে কসু করতে পারি না প্রতারণার আশ্রয় নিতে পারি না মিথ্যার আশ্রয় নিতে পারি না বন্দার হককে আমরা যথাযথভাবে হিসাব করছে আদায় করে দেই কিন্তু আল্লাহ রবুল আলিন হককে আমরা সেভাবে বিবেচনা করছি না কেন এর কারণটা কি এর মাত্র কারণ হচ্ছে যেহেতু আল্লাহ রাবুল আলমিন এখন আমাদের কাছে এসি এই হক তালাস করেন না এই আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে এই হক তরব করে না এসে তাই আমরা অনেকেই মনে করি যে হয়তো আল্লাহর হকটা কোনোরকম এভাবে সেভাবে প্রতারণার মাধ্যমে অথবা মিথ্যা আশ্রয়ের মাধ্যমে যদি আল্লাহর হক থেকে বাঁচা যায় সেই চেষ্টাটুকু করে থাকে কিন্তু না একদিন অবশ্যই আপনাকে আল্লাহ রাব গুলামী হক আদায়ের জন্য আল্লাহ রাব গুলামের দরবারে উপস্থিত হতে হবে এবং আপনি সেখানে আল্লাহ রব্বুলামী হক আপনাকে বুঝিয়ে দিতে হবে কীভাবে আপনি বুঝিয়ে দেবেন সেদিন আর হক বুঝিয়ে দেওয়ার সুযোগ আপনার নেই সেদিন আপনি আর হক সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবেন না যেহেতু আপনার কাছে আর আদায় করার মতো কোনো ব্যবস্থা থাকবে না আপনার আমল নামা দিয়ে আপনার নিকামল দিয়ে এই হক আদায় করতে চেষ্টা করবেন সেটি আপনার পক্ষে সম্ভব হবে না যতটুকু নেকামল একজন বান্দার থাকবে না তাই সে অবস্থায় একজন বান্দা সত্যিকার কথা হচ্ছে আল্লাহর রাব্বুল আলমিন হককে ঠিক বান্দার হকের যে মর্যাদা দিয়ে থাকে এমনিভাবে মর্যাদা দিয়ে আল্লাহ রাবুল আামিন হককে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আদায় করবে সেক্ষেত্রে কোনো মিথ্যা কোনো মিথ্যাচার অথবা কোনো প্রতারণা কোনো ধোখা এই ধরনের কোনো কিছু আশ্রয় গ্রহণ করবে না হিসাব কষবে যেভাবে হিসাব কষা দরকার এই হিসাবের মধ্যে কোনো ধরনের প্রতারণা আশ্রয় তিনি গ্রহণ করবেন না তের নম্বরের যে পয়েন্ট সেটি এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ জাকাত আদায় করেই থেমে যাবে না বরং নফল দান সদকা ইনফাক ফিসাবিদিল্লা ইত্যাদিও করবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সুপ্রিয় দর্শক বায়ুবেনেরা আদর্শ মুসলিম ব্যক্তি শুধুমাত্র ফরজ বিধানগুলোই পালন করবে যেটা আল্লাহ রাবুল্লা আলামিন তার উপর ফরজ করেছেন অবধারিত করেছেন শুধুমাত্র সেগুলোকেই গুরুত্ব দেবে তাহলে তো সেই আল্লাহ রাবুল্লা আমিনের নির্দেশ শুধু অনুসরণ করল আল্লাহ রাবুল্লা আলমীর নৈকট্য লাভ করার জন্য অতিযুক্ত কোনো করণীয়তা থাকলো না এজন্য আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ জাকাতের মধ্যেই তাকে সীমাবদ্ধ করবে না বরং ফরজ জাকাতের পাশাপাশি সদকা করবে দান করবে ইনফাক ফি সাবিল্লা করবে যেটি করার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন তাকে উদ্বুদ্ধ করেছেন এবং কোরআনের মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা তাকে বারবার নির্দেশ দিয়েছেন অনুপ্রাণিত করেছেন এই কারণেই তো আমরা দেখি কোরআনের কয়টি আয়তের মধ্যে আল্লাহ রাব্দুল আলমিন ফরজ কথা বলেছেন খুব কম সেটি প্রায় বত্রিশ তেত্রিশটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহানু তালা ফরজ জাকাতের কথা উল্লেখ করেছেন সময় হয়েছে বিরতির বিরতিতে যাচ্ছি একটু পরে ফিরে আসছি আমাদের সাথে থাকবেন ইনশাল সালাইকুমুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পি টিভি বাংলা for stories of the prophet. সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্কারন যথাযথ সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম থেকে আমরা বলতেছিলাম যে আদর্শ মুসলিম ব্যক্তির জাকাত আদায়ের ক্ষেত্রে তার যেই চার নম্বর যেই পয়েন্ট হলো এই সে জাকাতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে না শুধু ফরজ জাকাতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে না বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি ফরজ জাকাতের পাশাপাশি নফল যেই আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে ইনফাকের কথা বলা হয়েছে খরচ করার কথা বলা হয়েছে সেই খরচগুলো করবে এইটি আল্লাহ সুবাহ তালা কোরআন করিমের সুরা আলবাকার দুইশো পনেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহানব তালা ইস্বাদ করেন লোকের আপনাকে প্রশ্ন করবে আপনার কাছে তারা কি খরচ করবে কিভাবে কল্যাণের জন্য খরচ করবে যা তোমরা কল্যাণের ক্ষেত্রে ব্যয় করবেইনে এদের প্রথম খাত হচ্ছে তোমাদের পিতা মাতার জন্য এই একজন মুসলিম আদর্শ মুসলিম ব্যক্তি তার ইনফাক মধ্যে সর্বপ্রথম যাদেরকে স্থান দেবে সর্বপ্রথম যাদের জন্য আদর্শমস্তিক ব্যক্তি এনফাঁক করবে তারা হচ্ছে পিতা জন্য সে এনফাঁক করবে পিতামাতার জন্য খরচ করবে আজকে আমরা লক্ষ্য করি আমাদের সমাজের দিকে পুরাণিক্রেমী আয়াতকে সামনে রেখে যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমরা যারা মুসলিম আছি আমরা দেখি যে সবার জন্য আমরা খরচ করি কিন্তু পিতা মাতার কোনো খবর আমরা রাখি না আমরা নিজেদের ব্যস্ততায় নিজেদের পরিবারের ব্যস্ততায় নিজেদের স্ত্রী নিজেদের পুত্র সন্তান সন্তানদের ব্যস্ততা সন্তান সন্ততিকে নিয়ে এমন ভাবে আমরা ব্যস্ত হয়ে যাই এত বেশি ব্যস্ত হয়ে যাই যে দেখা যায় যে আমরা এই ব্যস্ততার মধ্যেই নিজেদেরকে লিপ্ত করে রাখি ফলে অবস্থা এই যে আমরা দেখতে পাই যে আমরা নিজেদের পিতা মাতা যাদের হকের কথা আল্লাহ সুবাহ কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমীর হকের পরে উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওবিল ওয়ালিদাইন হাসায়না আল্লাহর হকের পরে আল্লাহ রবুল্লা আলমিনের এবাদতির নির্দেশ দেওয়ার পরে আল্লাহ সব তালা বলেছেন ওবিল ওয়ালিদাইনহসায়না তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে সুন্দর আচরণ করবে সদা আচরণ করবে এই নির্দেশ আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মাধ্যমে দিয়েছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার ইনফাকের মধ্যে সর্বপ্রথম যাদের নাম থাকবে অথবা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন তারা হচ্ছে ফালিল ওয়ালিদাইনি পিতা মাতার জন্য তারপরে ওয়াল আকরাবিন তারপরে দ্বিতীয় নম্বর পয়েন্টে আসবে তারা যারা নিকট আত্মীয় যারা আত্মীয় স্বজন আছে তাদের কথা উল্লেখ করে দিয়েছেন ওয়াল ইয়মা এবং ইয়তিমগন ওয়াল সাকিন এবং মিসকিন যারা আছে তারা ওয়াবিনিসাবিন এবং পথিক যারা আছে তারা তারপরে ওয়ামা এতেফা আলমিন খাইরিন ফা ইন আল্লাহ হাবিহি আল্লাহ রাবুল আলম তোমরা যা ভালো কাজ করবে ওয়ামা এতেফা আলমিন খাইরিনফা ইন আল্লাহ হাবিহি আলিম আল্লাহ রাবুল আলামী এগুলো সম্পর্কে সম্যক অবগত এবং সম্যক জ্ঞাত আল্লাহ রাবুল আলামী সব বিষয় সম্পর্কে জানেন আল্লাহ রবুল আলমিন আলমের বাইরে নয় আল্লাহ রাবুল আমিনের ভিতরে রয়েছে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন জাকাত আদায় করবে জাকাত আদায়ের ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি এই চিন্তা তার মাথার মধ্যে থাকবে যে আমি শুধু জাকাত আদায় করব। আল্লাহ রাবুল আলমিন যেটি আমার উপর ফরস করেছেন সেটাই নাকি আরও যে সমস্ত বিষয় আছে সেগুলো আদায় করবে জাকাতের পাশাপাশি তিনি অতিরিক্ত দান সদকা ইনফাক ফিসাবুলিল্লাহ যেগুলো আল্লাহ রবুল্লাহমিন করতে বলেছেন সেই ইনফাক ফিসাবিল্লাহ এই কাজগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা করবে একেবারে সর্বশেষ যেই পয়েন্টটি সুপ্রিয় দর্শক বা যুবনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে জাকাত আদায়ের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সর্বাবস্থায় চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন যতটুকু তার উপর ফরজ করেছেন তার চেয়ে বেশি আল্লাহর বান্দাদের জন্য আদায় করা যেহেতু সে যত বেশি আদায় করবে যত বেশি দান করবে তত বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মর্যাদা লাভ করবে আল্লাহর রসুল সাল্লা ইসলাম বলেছেন দানের মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায় দানের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন বিভিন্ন বালা মুসিবত দূর করেন এবং দানের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন বান্ধাদের সমৃদ্ধি দান করেন বরখত দান করে থাকেন যেহেতু এই জাকাতের মাধ্যমে বরখত হয়ে থাকে এই জন্য আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে যে আমি জাকাত আদায় করছি আমি এনফাক ফিসাবিল্লা করছি আমি আল্লাহর রাস্তায় দান করছি এটি আমার সম্পর্কে কমাবে না এই কারণেই সহি মুসলিম হাদিসের মধ্যে এসেছেল্লাহ সাল্লা সাল্লাম তিনটি বিষয়ের উপর কসম করেছেন রসল উল্লাহ সাল্লু আসালাম শপথ করে তিনটি বিষয় বলেছেন তোর মধ্যে একটি বিষয় হচ্ছে রসল উল্লাহ সাল্লাম শপথ করে আমাদেরকে জানিয়েছেন ম্যান উন্মিনা যে কোন অবস্থাতেই সাদাকা কোন সম্পদকে কমাতে পারবে না কোন সম্পদকে কমবে না ম্যা নাকা সাদ সদাকা তুমিন মাল যে সাদাকা কোন অবস্থাতেই কোন মালকে কমাতে পারবে না কোন অবস্থায় সদকা দান খয়রাতের মাধ্যমে তার সম্পদ কমবে না এই জন্য আদর্শমস্তিন ব্যক্তি সেটাকে যদি উপলব্ধি করে তাহলে তিনি আল্লাহ রাস্তায় দান করবেন এবং আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের নীতির অনুসরণ করবেন রসুলুল্লাহ সাল্লা ইসলামের বদান্যতার বিষয়টি আব্দুল আব্বাস আল্লাহু তালানু সৈবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সৈবী সপ্তম হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লামের বদান্নতার বিষয়টি উল্লেখ করা হয়েছে কান মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বদান্ন ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন তিনি কান মিনার রিহমুল সালা প্রবাহিত বাতাসীর ছিল রাসুল্লাহ সাল্লা ইসলাম বেশি দানশীল ছিলেন বেশি বদান্যতা ছিল রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি দানের ক্ষেত্রে বিশেষ করে ফাঁকের ক্ষেত্রে আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে রাসুলুল্লাহ ইসলাম সেই রীতির অনুসরণ যে নিয়ম রসুল্লাহ ইসলাম তার সাহাবিদিকে শিক্ষা দিয়েছেন এবং নিয়ম রসুলাল্লাহ সাল্লু আসলাম তার জীবনের মধ্যে বাস্তবায়ন করেছিলেন সেই নিয়মেরই অনুসরণ করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি যিনি তার সম্পদের জাকাত আদায় করবেন পাশাপাশি তিনি রমাদান মাসে সিয়াম পালন করবেন এবং রমাদানের তারাবিহের সালাত আদায় করবেন এটাও তার অন্যতম একটি করণীয় রমাদান মাসে সিয়াম পালন করবেন এবং রমাদানের যে তারাবিহ আছে তারাবিহের সালাদও তিনি আদায় করবেন এই ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ হর্বুল আলমিনের পক্ষ থেকে তার উপর যেই সিয়ামকে আল্লাহ সুবান তালা ফরজ করেছেন সেটাকে সত্যিকারভাবে উপলব্ধি করবেন আল্লাহ হাবুল আলমিন কোরআন কারিমীর মধ্যে বলেছেন যাতে তোমরা তাকু অবলম্বন করতে পারো যাতে তোমরা মোতাকি হতে পারো এতের মাধ্যমে আল্লাহ সুবাহন তালা আমাদের উপর যে সিয়াম ফরজ করা হয়েছে সেই বিধানটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে যে সিয়াম হচ্ছে আল্লাহর রবুল আলমীর পক্ষ থেকে একটি ফরজ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রবুল্লা আলমীর ইবাদত ফরজ করার সাথে এই ইবাদতের যে টার্গেট রয়েছে সেই টার্গেটকেও আল্লাহ রুবুল আলমী আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়ার নীতি তোমরা অনুসরণ করতে পারো সত্যিকার আল্লাহ রবুল আলমীর ভীতি তোমাদের অন্তর মধ্যে জাগ্রত করতে পারো সৃষ্টি করতে পারো এই জন্যই আল্লাহ সুবাহানুব তালা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেটাকে সেভাবে উপলব্ধি করবে ঠিক তেমনিভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আরও উপলব্ধি করবে তিনি যে আল্লাহ সুবাহানুব তালা এই সিয়ামকে ফরজ করেছেন রমাদান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসে হেমেন শাহিদা মিন কুমুর শেহরফ আলীসুম তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসে উপনীত হবে রমাদান মাসে উপস্থিত হবে সেজন্য রমাদান মাসের সিয়াম পালন করে থাকে তাই রমদান মাসকে গুরুত্ব দিবে যেহেতু এই মাসে আল্লাহ সুবাহানব তালা সিয়ামকে ফরজ করেছেন একটি ফরজি বাদত তাই এই মাসের গুরুত্ব তিনি উপলব্ধি করবে এই মাসের গুরুত্ব আরও উপলব্ধি করবে যে একজন আল্লাহ রব্বুল আলমিন তারপর সিয়ামকে ফরজ এই মাসে শুধু তাই নয় বরং আল্লাহ সুবাহানব তালা এই মাসের মধ্যে কোরআন করিমকে করেছেন এই জন্য এই মাসের গুরুত্বও তিনি এভাবে উপলব্ধি করবেন আল্লাহ রব আমিন কোরআন করিমের আরেকটি হাতের মধ্যে বলেন শেহরুর মোদান আল্লাহ জি উনজিলাফি হিলকুর আন শাহরুর হুদালিনাতি মিনাল হুদা ওল ফুরকান যে রমদান মাস এতে কোরআন অবতীর্ণ করা হয়েছে হুদালিনাস মানুষের হেদায়তের জন্য ওবাই ইনাতি মিনাল হুদা ওল ফুরকান এবং এর মধ্যে রয়েছে ইনাতি মিনাল হুদা হেদায়তের সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং সত্য হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী বিধান তাই এই রমদান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাব অবতীর্ণ করেছেন যে কোরআন আল্লাহ সুবাহারা আমাদের জন্য অবতীর্ণ করেছেন এটি রমদান মাসে অবতীর্ণ করেছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি রমদান মাসের শিয়াম পালন করার মাধ্যমে এবং রমদান মাসের তারাবি পালন করার মাধ্যমে সে সত্যিকারভাবে রমদান মাসের গুরুত্ব উপলব্ধি করবে এবং আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে তার উপর যেই ফরজ সিয়াম আল্লাহ সুবাহানবতারা অবধারিত করে দিয়েছেন অপরিহার্য করে দিয়েছেন সেই অপরিহার্য শিয়ামের বিষয়টি সে সত্যিকারভাবে উপলব্ধি করবে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সিয়ামের ক্ষেত্রে নিম্নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করবে এক নম্বর বিষয় হচ্ছে ইমান ওহতে সাবের সাথে রমাদান মাসে শিয়াম পালন করবে রমাদান মাসে শিয়াম পালন করবে সবাই তো সিয়াম পালন করবে আল্লাহর বান্দা যারা ইমান এনেছে যারা ইমানের ঘোষণা দিয়েছে সবাই তো সিয়াম পালন করবে যেহেতু তোমাদের সকলের উপর সিয়ামকে ফরাজ করা হয়েছে এই নির্দেশ দিয়েছেন তাই সিয়াম তো সকলেই পালন করবে কিন্তু একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন সিয়াম পালন করবেন তার সিয়ামের পদ্ধতি কী হবে এটি আমাদের প্রথম পয়েন্ট সেটি হলো এই আদর্শ মুসলিম ব্যক্তি যখন সিয়াম পালন করবে তখন তিনি ইমান এবং এহতসাহের সাথে সত্যিকার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার উপরে এই শিয়ামকে ফরজ করা হয়েছে এই শিয়ামের ফরজিয়তকে সত্যিকারভাবে মেনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতকে সত্যিকারভাবে মেনে নিয়ে উপলব্ধি করে এবং এহতসাহ সবের আশা করে আল্লাহ রবুল আলমীর কাছে জাল্লাহ মানে এই এবাদত নিচক শুধু এবাদত নয় এই আবাদত শুধুমাত্র উপবাস নয় বরং তোমার কাছে চাই তুমি যে স্বভাবের প্রতিশ্রুতি দিয়েছ সেই প্রতিশ্রুতির জন্য সেই স্বভাব লাভ করার জন্য সেভাবে ইমান এবং এহতসাহের সাথে শ্যাম্পল করবে সুপ্রিয় দর্শক সময় হলো আজকে বিদায় নেয়ার আজকে আর সময় নেই ইনশাআ আল্লাহতালা একই বিষয় আমরা আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্বেও আপনাদেরকে পাবো এই প্রত্যাশায় ওয়া খেরা আলহামদুলিল্লাহ ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়াবরাক সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট এল শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পিস টিভি পিস টিভি মানবতার সমাধান সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ আলি সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লাহ সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ वास्तवय देख से सोन्ना आज रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सारे देश बांगल्वी